السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وآصحابه أجمعين أما بعد شامان درشق بين دو أمرا غطو پر بأعلى سنة كورسلام إمام أبو جعفر التحوير رحمة الله عليه برجد بيان وعقيدة تهل السن والجمع إمام تحوير عقيدة نام جاكتا ایک تبتير اكتی آنك شنئي যেখানে তিনি তাহিদুরু করছিলেন এবং তিনি আলোচনা করছিলেন অপারোপ করে দিতে পারে না কোরআনে কারিমা আল্লাহ এই গুণটি উল্লেখ করেছেন তার এই গুণটি যে এটা হচ্ছে বা নেতিবাচক গুণ আহ স্নাত একটি আকিদা হচ্ছে সিফাত নামের ক্ষেত্রে जल्लाह ताल सब समय गुणागुणगुलू पजिटी उल्लेख कर नेगेटिव उल्लेख कर फायदा नहीं अर्थात एक हे सबसमें पजिटिव गुणगुली बस उल्लेख करव गुण उल्लेख कर मध्य आल्लाइस में उल्लेख करते जो कमालो द्वितीय परिपूर्ण विफरीपरत सब्यस्त हो अर्थात नेगेटिव गुण के विपरीत हम पजिट गुण सब्यस्त करेगेटिव गुण उल्लेख कर যেমন আল্লাহ তাহলে তেমনি ভাবে তিনি আল্লাহ কাদির সবকিছুর উপর ক্ষমতা অর্থ হচ্ছে যে এর বিপরীতটা হচ্ছে যেটা নিষিদ্ধ হয়েছে হুসাই তাকে কোনো কিছু অপারোগ করে দিতে না। खाले स्रस्टा मालिक सबकिेक रिजिक दें और सबकि नियंत्रण कर देखो अनेकगुल कथा नहीं सबगर पर प्रमान बह मानुष जन आल्ला जानात लाभ करतेुष्टि विधान करते सृष्टि कर प्रयोजन पूरण कर सोल्लाम एक हादीस लम्बा हादी है বন্দারা আমি নিজের উপর হারাম করেছি তোমাদের উপর সেটা হার ঘোষণা করেছি যে তোমাদের উপর হারাম থাকবে প্রথম এবং শেষ ইন্স এবং জিন্নম মানব এবং সবাই কোন একটা সবাই আতকা এক কলভের মধ্যে ঢুকে সবাই মোত্তাকি হয়ে যা সবাই তারপরও আমার রাজত্ব কোনো কিছু বেড়ে যাবে না আর তোমার তোমরা সবাই যদি এবং জিন এবং সবাই যদি হয়ে যাও আমার কোনো কিছু কমতি হবে না এটাই ভাষ্য জেম খাওয়াল তার নিজের উপকারে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেননি আমাদের উপকার করার জন্য আমাদের জান্নাত দেওয়ার জন্য তিনি আমাদের সৃষ্টি করেছেন খাওয়াল হুমবেলা হাজা রাজকুমবেলা ম উনা কোনো কষ্ট ব্যতীত কোন রকমের সমস্যা তিনি আমাদের দেন আমার যেমন হয়ে ঘুরে কষ্ট করে কিছু কামাই করার জন্য অর্জন করার জন্য চেষ্টা করে সেরকম তার কোনো কিছু প্রয়োজন হয় না তিনি যেহেতু তিনি খালেক ও রাজেক তিনি আমাদের ইমাম দুইটাই তিনি আয়তে উল্লেখ করেছেন তিনি একদিক থেকে খালেক শ্রেষ্ঠ রাজেক রিজিক দাতা তারপর তিনি উল্লেখ করেছেন এই খালেক বা তিনি যে খালেক নামটি তিনি পেলেন এই নামটি কিন্তু নতুন করে নয় তার প্রাচীন নাম এটাই হচ্ছে আউয়াল তিনি প্রথম দিন থেকে প্রথম থেকেই তিনি তার সাথে গুণগুলি আছে তিনি যে সত্তা তিনি যেমন প্রাচীন সত্তা তার সত্তার সাথে তার গুণগুলিও প্রাচীন আল্লাহ তালার সমস্ত গুণই প্রাচীন তবে তিনি কখনো কখনো সেটা তিনি প্রকাশ ঘটান নতুন করে তিনি যেমন তিনি আগে কথা বলতেন এখনো কথা বলেন এমন নয় যে তিনি আগে কথাগুলো বলেছেন এখনও তিনি কথা বলেন প্রতি রাত্রেই তিনি কথা বলেন যখন তিনি প্রয়োজন তখনই তিনি নির্দেশনা তিনি জারি করা তখন তিনি কথা বলেন যখন আদম আছেন জান্না তখন তিনি কথা বলেছেন আবার মুসা আল্লাহ ইসলামের তিনি কথা বলেছেন বলেছেন ইয়া মুসা ইন্নি আনুদ্দিন দিক্রী আবার তিনি মরিয়মকে বলেছেন যে তোমাকে আমি একটি সন্তান দান করব যে সন্তান দুনিয়া এবং আখরাতে আখরা দুনিয়া আখরাতে সম্মানিত হবে বলেছেন আবার আমাদের নবীকে আলিম আবার এইভাবে আল্লাহ তালা যখন ইচ্ছা তখন তিনি কথা বলেন আবার তিনি তার কথা বলার গুণটি প্রাচীন ঠিক তিনি সৃষ্টি করার গুণটি তার প্রাচীন সর্বপ্রাচীন আবার তিনি যখন ইচ্ছা তখন তিনি সৃষ্টি করেন আমাদের সৃষ্টি করার কারণে তার গুণ তার গুণাগুণ নতুন করে তৈরি হয়েছে এমন নয় এটা আমাদের ইমাম উল্লেখ করেছেন তারপর তিনি বলেছেন লাহু মানুব যখন মারবুব ছিল না অর্থাৎ আমরা ছিলাম না তখনও তিনি রব হিসাবে ছিলেন ও মায়ন আল খালক ওখলুক সৃষ্টি জগৎ না থাকলেও তিনি তখন স্রষ্টা হিসাবে ছিলেন সুতরাং আল্লাহ তালা সৃষ্টি নামটি খালেক নামটি অত্যন্ত প্রাচীন তিনি সৃষ্টি স্রষ্টা তিনি সৃষ্টি করেছেন তিনি স্রষ্টা আর আমরা তার সৃষ্ট বান্দা তার সৃষ্ট বান্দা এরপর তিনি বলেছেন ওয়ু কুল ইন ও লমুকু হুসৈ তিনি সবকিছুর মালিক কোন কিছু তার কেউ তার কোনো কিছুর মালিক নয় লাইম লুকু হুসাই তাকে কেউ মালিকেনা দাবি করতে পারে না আল্লাহ তালা সবকিছুর মালিক আল্লাহ তালা দুনিয়াতেও মালিক আখেরাতও মালিক তার থেকে তিনি ছিনিয়ে নেন্কান্তা তিনি দুনিয়া তো এবং আখরাতে তিনি বলবেন আনাল মালিক আইনা মুলুক দুনিয়া আমি হচ্ছি মালিক দুনিয়ার দুনিয়ার মুলকরা কোথায় দুনিয়ার মালিকেরা কোথায় বাচ্চারা কোথায় তিনি সেটা বলবেন এবং তিনি বলবেন লিমানিল মুলকু লিয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার মালিকানা আজকে কার আজকে একমাত্র আল্লাহ তাআলার মুলকু লিয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকে দিনে মালিকানা একমাত্র আল্লাহ الله জন্য সুতরাং ইমলিকু কুল্লু শাইতিন সবকিছুর মালিক বলা ইমলিকু ওয়ালা ইমলিকু শাইতা কে কেউ মালিক হতে পারে না তার মালিকানা কেউ দাবি করতে পারে না ওয়ালা গিনা আনিল্লাহ তাআলা তরফাত আইন যে আল্লাহ তাআলা থেকে কেউ কোনো অমুখাপেক্ষী হতে পারে না সাধারণ সর্বসত্বাধারক আসলে আমার সমস্ত কিছু আপনি ঠিক করে দিন যত ব্যাপার আছে আমার ব্যাপার আপনি সঠিকভাবে পরিচালিত করুন ওলা তাকিলনা ইনফুসিনা তর্ভাত আইন আমাদেরকে নিজের নবসের কাছে এক এক্ষনিকের জন্য আমাদেরকে আপনি আমাদের নবসার কাছে সুবর্দ করবেন না এই যে আমাদের নবসের কাছে যে আমরা আসলে এই সামান্য সময়ের জন্য আল্লাহর আল্লাহ থেকে না আমরা সবাই তার মুখাপেক্ষি এটা আমাদের স্বীকৃতি দিতে হবে আল্লাহ তালা নিজে আমাদেরকে তার মুখাপেক্ষি হিসাবে বলেছেন যে যখন মানুষ মানুষ আল্লাহতালার মুখাপেক্ষি আল্লাহ তালা ঘোষণা করেছেন কোরআনকারী বিভিন্ন জায়গাতে যে মানুষ আল্লাহ তালার মুখাপেক্ষী বলেছেন অমুখাপেক্ষী এবং তিনি প্রাচুর্যময় এবং তিনি প্রশংসিত সুতরাং তিনি অমুখাপেক্ষী এবং তিনি প্রাচুর্যময় তিনি আমরা সবাই তার মুখাপেক্ষী এটা আল্লাহ তালা কোরআনকারী ঘোষণা করেছেন এটাই আমাদের ইমাম বলছেন তারপর আইন কাফারা। যে ব্যক্তি আল্লাহ থেকে খনিকের জন্য অমুখাপেক্ষী হতে চায় সেই কাফের হয়ে যাবে সে কাফের হয়ে যাবে কারণ আল্লাহর প্রত্যেকটা ক্ষণ আমরা আল্লাহ তালা নামতের উপর ডুবে আছি আল্লাহ কি হয়ে অন্য কার কাছে অস্বীকার দিয়ে কাফের হয়ে যাব মুসিক হয়ে যাব। ও সর আমিন আহন এবং সে যে আল্লাহ তালার আল্লাহ তালা নাফরমান বা মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে যারা শাস্তির শাস্তির অনুবর্তী হবে শাস্তির ভিতরে তারা পড়বে তার এই জন্য এই এই আল্লাহ তালা থেকে সামান্য সময়ের জন্য কেউ মুখাপেক্ষি হইতে পারে না সবাই আমরা আল্লাহ তালার প্রতি মুখাপেক্ষি এটাই প্রমাণ করে তিনি আমাদের রব রবের কাজে হচ্ছে সব মানুষ সব সৃষ্টির তার দিকে মুখাপেক্ষী হবে এবং তিনি সবাই সৃষ্টি সমস্ত সৃষ্টির সমস্ত সৃষ্টির প্রয়োজন তিনি পূরণ করবেন এরপর আমাদের ইমাম বলছেন কুল্লু সাহীন কাদির ওয়া কুল্লু সাহীন ইহি ফকির কারণ এটা এই জন্য যে তিনি সবকিছুর উপর ক্ষমতাবান কোরআনকারিম আল্লাহ তালা বহু জায়গায় কথাটি বলেছেন ইন্নাহু আয়েলা কুলিশ বহু জায়গায় আল্লাহ তালা কথাটি বলেছেন যে তিনি সবকিছুর উপর ক্ষমতাবান আর ক্ষমতার বান হওয়ার কারণেই তিনি সমস্ত কিছু মন্দার সমস্ত প্রয়োজন পূরণ করতে পারেন এবং তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন এবং সবকিছু যখন ইচ্ছা যখন ইচ্ছা তা তিনি বাস্তবায়ন করতে পারেন এটাই হচ্ছে ফাহাদুলিমায়ুরিদ যখন তিনি যাই চাতা তিনি করে করেন বা কুল্লু সাইন লে সবাই তার কাছে ফকির তার প্রতি মহতাজ তার প্রতি তার মুখে পেক্ষি কুল্লু আমরিন আলহি ইয়াসির সবকিছু তার জন্য সহজ ইন্নাদ আল্লাহির কোরআন কারিম আল্লাহ তালা বলেছেন ইন্নাদা আলি কাহ্লা এটা খুব সহজ আল্লাহ তালার জন্য আবার নতুন করে তৈরি করা যেমন সহজ আল্লাহ তালা কোরআন করিম বলেছেন ওহু আহ আু আইলে এটা তার জন্য আরো সহজ সহজ আল্লাহ তালে এমনিতেই সবকিছু সহজ এটা হচ্ছে তার জন্য কোনো ব্যাপারই না যেমনি আমরা বুঝতে পারি সেজন্য এমনিতে আল্লাহ তালে কোনো প্রথম এবং দ্বিতীয়বার কোনো বারেই আল্লাহ জন্য কোনো কিছুই কঠিন নয় এটা হচ্ছে অকুল্লু আমরিনা আলহি সির সবকিছু তার জন্য সহজ তার উপর সবকিছু সহজ তিনি যেটা করতে চান সেটা তিনি করেন তার কাজের মধ্যে কোনো বাধা দেয়ার ক্ষমতা কারণেই তিনি যা ইচ্ছা তা করতে পারেন তিনি কোনো কোনোজন প্রয়োজন বোধ করেন না রিজিকের প্রয়োজন নেই আল্লাহ তালা যেমন বলেছেন ইনাল্লাহ রাজা মাতিন তিনি রিজিক মানুষকে তিনি রিজিক দেন সৃষ্টিকুলকে তিনি রিজিক দেন কিন্তু তার কোনো কিছুর প্রয়োজন হয় না কোনো প্রয়োজনে কিছু কোনো কিছু তিনি করেননি তার প্রয়োজন পূরণার্থে তিনি সবকিছু সৃষ্টি করেছেন এমন কোনো কথা বলা যায় আমাদেরকে তিনি আবাদতের তৌফিক দিয়ে তিনি করবেন এর আমাদের ইমাম বলেছেন এখান থেকে তিনি আল্লাহ তাল কিছু আফাল উল্লেখ করেছেন তিনি কি করেছেন তিনি যেমনিভাবে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন যেমনি আমাদেরকে তেমনিভাবে আমাদের আমাদের সবকিছু নির্ধারণ করে দিয়েছেন এবং সৃষ্টি করার আগে মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগ থেকে তিনি কলম দিয়ে সবকিছু করেছেন সেখানে কলম দিয়ে সবকিছু দেখিয়ে রেখেছেন কি হয়েছে আর কি হবে এবং কি হতে যাচ্ছে সবই তিনি সেখানে লেখার ব্যবস্থা করে দিয়েছেন এটা তার কাজ রবিয়তের কাজ হিসেবে নিয়ন্ত্রণের কাজ হিসাবে আমরা দেখতে পাই যে তিনি ইম লহ এবং কলম কলম এবং লহের উপর তিনি আমরা ইমান আনি অর্থ হচ্ছে এগুলো আমাদের ইমান আনতে হবে কারণ এগুলির একটি অংশ ও জামিম এবং সেখানে যা লেখা হয়েছে সেগুলি আমাদের ইমান আনতে হবে সেগুলিও রং কারণ রব হিসাবে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করবেন এবং বাজেট করবেন কোথায় কি ঘটবে সেটা তিনি জানবেন এটা হচ্ছে স্বাভাবিক বিষয় এই জন্য অংশ হিসাবে এগুলির ইমান আনতে হবে তিনি আরো বলেছেন আমাদের ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলহী বলছেন والميثاق الذي اخذته الله تعالى من ذريت من ادم ذريته حق ذريو وادات نييسن ذريو وادات نييسن الله تعالى ادم এবং তার সন্তানদের থেকে চিটা হক চিটা হচ্ছে রুবিয়াতের ওয়াদা যে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করে জিজ্ঞাসা করেছেন আদমের তারা বলল হাঁ আপনি আমাদের রব এই যে তিনি জিজ্ঞাসা করার মাসালাটা সেটা মত আছে একজন আলেম বলেন যে তিনি তারা ভিন্ন সৃষ্টি হয়ে তাদেরকে জিজ্ঞাসা করেছেন সৃষ্টি হওয়ার পর সৃষ্টি করে জিজ্ঞাসা করেছেন তারা বলছেন হাঁ দ্বিতীয় না বরং এটা ছিল মুখের কথা নয় বরং এটা ছিল তাদের কর্মকাণ্ড প্রমাণ করেছেন তারা মেনে নিয়েছে সবকিছু আল্লাহ তালা আল্লাহ আদম আলাইসালামের পিঠে তারা সমস্ত বনি আদমকে ছিল সেগুলিকে জিজ্ঞাসা করেছেন আল্লাহতলা তারা মেনে নিয়েছেন এর দ্বিতীয় মতটি অনেকে প্রাধান্য দিয়েছেন যেটাই হোক আল্লাহ তালা আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন এটাই বড় কথা সেই অঙ্গীকার কথা হতে পারে বা কর মাধ্যমে হইতে পারে আমরা আল্লাহ তালার সেই অঙ্গীকার অঙ্গীকার করেছি যে আল্লাহ তালা আমাদের একমাত্র রব আমাদের আর কোন রব নাই দুনিয়াতে এসে আমরা সেই অঙ্গীকারকে ভুলে গেছি অনেক সময় অনেক সময় অঙ্গীকারকে ভুলে ভিন্ন পথে আমরা পরিচালিত হচ্ছি আল্লাহ তালা যেন কোরআনে কারিমে ঘোষণা করেছেন এই জিনিসটা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন তিনি বলেছেন অর্থাৎ প্রত্যেকের প্রত্যেক মানুষ থেকে আল্লাহ তালা অঙ্গীকার নিয়েছেন এভাবে আলাস্ত রব আমি কুমি তোমাদের রব নাই কল ও তারা অবশ্যই তারা বলছেন অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব এই যে স্বীকৃতি এই স্বীকৃতি নিয়ে আমরা স্বীকৃতি আমরা অনেক আগেই দিয়েছি এখন দুনিয়াতে এসে আমরা সে স্বীকৃতির সাথে যারা মিশে যাবে যারা আগের স্বীকৃতির সাথে পরে স্বীকৃতি মিলে যাবে যারা ইমান আনবে তারা হবে জান্নাতি আর যারা পরবর্তী স্বীকৃতিকে অস্বীকার করবে এবং যারা কুহুরি করবে বা শিরিক করবে তারা হবে জাহান নামী সুতরাং বাস্তব ঘটনা উল্লেখ করেছেন সেটাকে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে আমাদের ইমাম আরো বলেছেন ওদায় আলিকা মিনদিল ইমান এই যেগুলি ঘটেছে এগুলি হচ্ছে আগে নির্ধারণ করা তা একটি অংশ এই নির্ধারণ করা জিনিসটি পরিপূর্ণভাবে একদিল ইমান ইমানেরই একটি গুরুত্বপূর্ণ একটি কর্মকাণ্ড বা ইমানের একটি মৌলিক নীতি ও মা রেফা এবং এর মধ্যে রয়েছে আল্লাহকে চেনার মূলনীতি ওয়ালিদ ইয়তি আর এর মধ্যে রয়েছে আল্লাহ তরহিদ কে স্বীকৃতি আল্লাহ তরহিদ এবং আল্লাহকে রফ হিসাবে মানা স্বীকৃতি এই জন্য আমরা এখানে ইমামের এই কথাটি নিয়ে এসেছি যে আল্লাহ রবুল ইজতকে আল্লাহ ইজত তরহিদ প্রতিষ্ঠা করতে হলে এবং আল্লাহ রবুল ইজাতের তার ভিতরে রুবুবি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহ রবুল ইজাতের আফহালগুলিকে মেনে নিতে হবে আমাদেরকে মানতে হবে যে আল্লাহতালা সব কিছু সৃষ্টি করেছেন এবং তার কর্মকাণ্ডগুলো আমাদের মেনে নিতে হবে যে তিনি সব কিছু করেছেন যেমন তিনি নির্ধারণ করেছেন রাসুল পাঠাবেন তিনি নির্ধারণ করেছেন যোগে যোগে তিনি কিতাব পাঠাবেন নির্ধারণ করেছেন যিনি তিনি যে তিনি জান্নাত জাহার্নাম নির্ধারণ করেছেন যারা আল্লাহর কথা শুনবে তারা জান্নাত নির্ধারণ করেছেন যারা শুনবে না তাদের জাহান্ন নির্ধারণ করেছেন হাসরের মাঠ নির্ধারণ করেছেন বিচার নির্ধারণ করেছেন মিজান নির্ধারণ করেছেন এ কবর সুয়াল জবাব নির্ধারণ করেছেন এভাবে আল্লাহ তালা যা যা নির্ধারণ করেছেন সবই কিন্তু তার রিয়া অংশ রব হিসেবে তিনি পরিপূর্ণ তার সৃষ্টি সম্পর্কে পরিপূর্ণ তিনি ওয়াকেফাল আল্লাহ তালার জন্য বলেছেন যে ওমা কুন আনিল খালকে গাফিলিন আমি আমার কুল থেকে আমরা আমাদের সৃষ্টি থেকে কখনো বেখবর নই উদাসীন কখনো হতে পারে না আল্লাহ জানেন অন্তরে বুদ্ধুদ আকারে যে সমস্ত আসে কুমন্ত্রণ আসে সেটাও আমরা জানি অর্থাৎ তাহার সৃষ্টি সম্পর্ক প্রত্যেক সৃষ্টির প্রত্যেকটি অংশ সম্পর্কে সম্পূর্ণ ওয়াকে ফালতেন সৃষ্টি কি করছে না করছে কিভাবে চলছে কিভাবে চলবে এ বিষয়ে তার পূর্ব নির্ধারিত রয়েছে এগুলি সবই কিন্তু রবিহের অংশ সুতরাং রবি অংশ হিসাবে ইমান বিল আমাদের আলোচনা আরো আসবে রবি অংশ হিসাবে ইমান বিল ব্যাস পুনরুত্থানের কথা আমাদের আগে আর সামনে আসবে রবি অংশ হিসাবে ইমান বিল প্রেরণ রাসুলদের আসবে রবি অংশ হিসাবে কিতাব নাজিল করা সেটাও আসবে রবি অংশ হিসাবে আল্লাহ তালা হিসাব নিকাশ করবেন সেটাও আসবে আর আমরা কিভাবে চলছি আল্লাহ বছর আল্লাহ একটা নির্ধারণ আছে এবং আল্লাহ তালার নির্ধারণ আছে একটা নির্ধারণ আছে এবং স্থায়ী একটা নির্ধারণ আছে এবং সেটা তিনি লিখে রেখেছেন লহে মাহফুজে কি হবে এবং সারিফুল আকলাম শুনেছেন আমাদের নবী যখন তিনি মেয়েরাজ রাতিতে গেলেন এজন্য যে লেখা হচ্ছে এসবই কিন্তু আল্লাহ তালার রবি কত মজবুত रब कत शक्तिशाली रब एकम रब जिन सबकिन कर प्रमान कर हक रकनी सठीन जब के मानस डाके से बातल से डाका जागुलटने प्रमाण कर रविवीकृति जदि दीते आल्लास्त আফরালগুলোকে স্বীকার করতে হবে আল্লাহ তালার কর্মকাণ্ডগুলো স্বীকার করতে হবে আল্লাহতালা আমাদের নিয়ন্ত্রণ করছেন সেটা স্বীকার করতে হবে সুতরাং আমরা ঘুরে ফিরে একই কথায় আসলাম যে আল্লাহ তালা একটি কথাই আমরা আসলাম ইমাম যে কথাগুলো বলতে চেয়েছেন এখানে সেটাতে সেটা হচ্ছে যে আল্লাহ তিনি আমাদের নিয়ন্ত্রণ করেন তিনি আমাদের রেজিক দেন তিনি আমাদের মালিক এবং তিনি আমাদের সৃষ্টি করেছেন এসবে আমাদেরকে স্বীকার করতে হবে এই চারটি জিনিস যদি স্বীকার না করি এবং আল্লাহ আল্লাহ তালা আফালগুলোকে স্বীকার না করি তাহলে আল্লাহ তালা আমরা স্বীকার করলাম না আমাদের প্রত্যেকের উচিত এই রহবিয়ের স্বীকৃতি দেওয়া এবং চারটি বস্তু স্বীকৃতি দেওয়া এবং আল্লাহ তাল আফালগুলোর স্বীকৃতি দেওয়া যথাযথভাবে যেভাবে আল্লাহ তালা আমাদের জন্য ফরজ করেছেন আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করুন আসালামালাইকুম আহমতুল